অর্থ বাড়িয়ে দিলেন তারপরে আপনি কেন অধিকার আদায় করবেন না একজন মানুষ অধিকার আদায় করতে না গরিব মানুষ তার বাপের অধিকার আদায় করতে পারে না বাইরের অধিকার সন্তানের অধিকার কিন্তু আপনাকে তো আল্লাহ নেমত দিলেন আপনি কিন্তু অধিকার আদায় করবেন না বরং আল্লাহ সুযোগ করে দিলেন যেন আপনি প্রত্যেকের রক্ষা করতে পারেন এই কারণে প্রত্যেকটা ব্যবসায়ীকে অবশ্যই মনে করতে হবে যে আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন আল্লাহ করেছেন। হ্যাঁ যে সম্পদের মালিক বানিয়েছেন এটা একমাত্র আল্লাহর পক্ষ থেকে এই সম্পদটা আমার কাছে আমানত রাখা হয়েছে কি রাখা হয়েছে আমানত আল্লাহ রেখেছেন সুতরাং এই আমানত যখন আমার কাছে আসে এই আমানতকে স্থানে আমাকে রাখতে হবে এটা হচ্ছে আমার দায়িত্ব কারণ আল্লা সাহ আমাকে ধ্বনি মেরেছেন এটার প্রমান আল্লাহ সুরে বলেন আল্লাহ আল্লাহ বলতেছেন আর যার ব্যাপারে চাইবেন তাকে উঠতে দিবেন না হ্যাঁ তাকে নিচু করে রাখবেন কারণ আল্লাহ জানেন কে ধন সহ্য করতে পারবেন কে পারবেন না ধ্বনি কি ভারসাম্যপূর্ণ মানুষ হইতে হয় অধিকাংশ ধ্বনি দেখবেন চুপচাপ অল্প ধ্বনি না বেশি তাকালিং করে না কি বাস্তব না এই মার্কেটে সবাইকে তাকালিং করে যে সবাইকে ধুমুক সব দেয় এটা এর বেজিতে করে ওর বেজি করে এরকম ব্যবসায় বেশি না ভদ্র ব্যবসায় বেশি ভদ্র আছে এরকম যে আপনার ধন সহ্য করতে পারে এটা ধাক্কা তাকে আল্লাহ স্বাধীনতা দিয়ে থাকেন সেদিন এটা আল্লাহ জানেন কাকে আপনি আল্লাহ ধনী বানাইবেন কাকে গরিব বানাইবেন এই কারণে কেউ যদি ধনী না হইতে পারেন নিজের নিয়ে গবেষণা করে যে টাকা আসলে আমার অবস্থা কেমন হয় তখন চিন্তা করলে দেখবেন আপনি ধনী হন না এই আবার তখন বুঝে গেছে যে এই কারণে তো আমি বড়দিন নিতে পারছি না হ্যাঁ নিজের অবস্থায় হ্যাঁ আল্লাহ দয়া করো চাইলি আল্লাহ যে আপনাকে সম্পদ দিয়েছেন এটা এককভাবে দেন নাই যে সবগুলো আচ্ছা একজন মানুষ কতই ভোগ করবে একজন মানুষের আপনি একবার না এটা অসম্ভব আপনি অসুস্থ কয়েকদিনে নাকি লিমিটেড খাইতে হয় না প্রত্যেকটা লিমিটেড আপনি হাজার কোটি টাকার মালিক কিন্তু আপনার খানা সীমিত আপনি যদি সীমার বাইরে খাইতে শুরু করেন তাইলে আপনি কি ঝামেলায় আমি নিজে অসুস্থ না সীমিত হ্যাঁ সুতরাং আপনার সীমিত সব আপনার ভোগ সীমিত আরেকটা হচ্ছে সীমিত ভোগ আল্লাহ তারপরে কিছু সীমা দিচ্ছিলেন বড় কিন্তু আমার দেশে এই সীমা আমরা ব্যবহার করতে পারি না সেটা হচ্ছে দেশে কি করে যখন টাকা একটু বেশি আল্লাহ না আপনি তো আপনার ভোগ এটাই সম্ভব বেশি আপনি যদি থাকে থাকেন আপনার শক্তি থাকে তাইলে আপনি তিনটা চারটে বিয়ে করে ফেলেন আপনার ভোগের আরেকটা বৈধ ব্যবস্থা আসে গেল নতুবা আপনি তো বেশি খাইতে পারতেছেন না বেশি পড়তে পারতেছেন না কমপক্ষে নাকি কিন্তু তা না আমরা বরং এরা বেশি নিরুৎসাহী ওই যে একজনে হঠাৎ করে কথা মনে আসে যায় এই যে কথা বলতে এক ইঞ্জিনিয়ার মানে বিল্ডিং এর কাজ করাই দিচ্ছে তো এই কাজের লোকদেরকে বলছে যে তোমরা বারবার আমার আসতে কষ্ট লাগে এক সপ্তাহ পরে পরে আমার থেকে বিল নেবে কি করবে এক সপ্তাহ পরে পরে আসে বিল নেবে তো সবাই মানে গেছে তে এক বুড়া মানুষ সে বলে যে না স্যার আমার তো মানা যাবে না আমাকে বলে যে সবাই মানে গেছে তুমি মানা না খায় বলে যে আমার তো ছয় সাতটা বাচ্চা আছে তে আমার তো চলবে না আমার সাত দিন কিভাবে চলবে আমি আমার টাকা দেবে কি এটা না খেয়ে থাকবে না পড়বে গরম হয়ে গেছে ইঞ্জিনিয়ারে বেটার বার কর যেগুলা ভালো ইমানদার থাকিয়ে দিয়ে যায় আল্লাহ কে যে সার রাগ করেন না যে একটা কথা আছে বলেছে আপনি তো আপনার কাছে তো অনেক টাকা পয়সা আপনি বেশি খান খাইলে তারপর আপনার রুমের দরকার হয়ে যায় বউ কোথায় আছে আপনার খবরই নাই এক সকাল কিন্তু আমার তো বেশি খাইতে পারি না একটু খবর নেওয়ার লাগে আমি জাগে যাই জাগলে তো আমার পাচ্ছে এসে যায় বেসরকার পরে সরম পাই গেছে যে আমি তো খবর নাই খাই বাস চিৎ সকাল বেলায় উঠেন আর বউ কোথায় আছে আর কি কোথায় আছে খবরই নাই। কিন্তু আমার তো বারবার খবর নিতে আমার তো এত লাগাতার বিমান সম্ভব না ঠিক না এই অবস্থা হ্যাঁ তো সুতরাং আপনি যেটা যদি আল্লাহ সম্পদ দিয়ে থাকে মনে গিয়ে আপনার খবর নিয়ে দেখেন হাজার হাজার ব্যবসা হোটেলে থাকে হ্যাঁ দিদি বিয়ে করবেনা বিয়ে করবে না অসুবিধা গেছে যেটা আল্লাহ হালাল করে দিয়েছেন আর এত নিকৃষ্ট মানুষ একজন তো বলছে সে তার ছেলে আপনি কেন বৈধ পন্থায় আপনি বুক করার চেষ্টা করবেন না অবৈধ পন্থায় কেন অগ্রসর হইতে যাবেন সেটা অবশ্যই আপনার হিসাব দিতে হবে তাইলে আপনার এই সম্পদের মধ্যে অন্যের অধিকার আছে আমি শেষ করে দিচ্ছি যদি এখন আসল জায়গায় বুঝতে পারি নাই এটা হচ্ছে মৌলিক ভূমিকা সুযোগ কথা বলতেছিলাম ইনশাল্লাহ আবার দিয়ে পর্বে তৃতীয় পর্বে যখন আবার কারণ এই ব্যাপারগুলো সবার জানা দরকার ব্যবসায়িক ব্যাপারগুলো এই কারণে পরবর্তীতে আবার যখন প্রোগ্রাম হবে বাকি কথাগুলো বলার চেষ্টা করলে এইখানে শেষ করে দিচ্ছি তো বললাম যে প্রত্যেকের সম্পদ যতগুলো তার হাতে আসে সবকিন্তু তার নিজের না আল্লাহ তাকে সম্মানিত করার জন্য সম্পদ দিয়েছেন যেন মানুষকে দিলে তার সম্মান বাড়ে আচ্ছা আপনি যদি টাকা পয়সার মালিক হওয়ার পরে আপনি আপনার বংশের সবাইকে যদি টাকা পয়সা দেন যে সমস্যার পরে টাকা দেন আপনার সম্মান বাড়বে না অবশ্যই আপনার কিছু ঘটলে আপনার পুরো বংশ কান্না শুরু করবে আল্লাহর কাছে যে আল্লাহ তাকে রক্ষা করো কারণ আপনার দ্বারা সেই লাভবান হয়েছে আল্লাহ তা আপনাকে সম্মানিত করতে চাইছিলেন যে তুমি টাকা দিয়ে মানুষকে গরিবকে দুঃখীকে আপনি সহযোগিতা করলে তোমার সম্মান বাড়বে অনেকে জাকাত দেওয়ার ক্ষেত্রে অনেক দুর্বল আন্দাজে একটা জাকাত দিয়ে দেয় এটা হচ্ছে দুর্বল অবস্থা না জাকাত পুঙ্খার পুঙ্খরূপে দিতে হবে বরং যদি সন্দেহ হয় বাড়তি করে দিতে হবে যেন ঝামেলা থেকে মুক্ত হওয়া যায় নাকি এই কারণেও দিয়েছেন কয়েন ছিল দুই রকম একটা হচ্ছে দিন আর রূপা দিয়ে তৈরি হইতে রূপার কয়েন আর একটা কি কারণে আল্লাহ স্বর্ণ দিয়ে উল্লেখ করছেন এখানে যারা স্বর্ণ স্টক করে মানে সম্পদের পাহাড় জমায় অথচ আল্লাহ রাস্তায় ব্যয় করে তাইলে তাদেরকে হলে শুধু সংবাদ দেন যন্ত্রণা দায়ক শাস্তি দেওয়া হবে কি আপনার গায়ের মধ্যে আঘাত করলেন এটা কি ব্যথা বেসি বেশি ইজ্জত না চলে গেছে নাকি কিন্তু যন্ত্রণা লাগে নাই কিছু আছে যন্ত্রণাও লাগে নাকি রড দিয়ে একটা বাড়ি দেন যন্ত্রণা লাগবে না হ্যাঁ যন্ত্রণাল কষ্ট প্রত্যেকটা ব্যবসায়ী তাকে অবশ্যই যারা আসে তাদেরকে সে ঠগায় তার বিজনেস চলতেছে কিন্তু যখন কর্মচারীকে বেতন দিতে চায় কোথা না ভালো লাভ আসে না মন্দা এই মাসে বেতন চাষটা হ্যাঁ করে নিশ্চয় কিন্তু তার কাজ তো কর্মচারীকে তার বেতন দিতে হবে তার ঘাম শুকানোর আগে হ্যাঁ তার সাথে যেভাবে চুক্তি করেছেন সেইভাবে তার টাকা অবশ্যই দিতে হবে কখনো তাদের আপনার কি টাকাতে কমতি করা যাবে না বড়। তার টাকা যদি গর্তের মধ্যে বসছিল পাথর আসি চাপা দিছে তাদের একজন কি বলছিল যে আল্লাহ আমি কয়েকটা লোকের কাজের লোক রাখছিলাম সবাই কাজ করে বসে নিয়ে গেছে এক বছরে কিন্তু কাজ করে বসে নেয় এ বলছে আমি পরে নিয়ে যাব। পরে এর টাকাকে আমি বাড়াইতে বাড়িতে আপনার অনেক ছাগল হয়ে গেছে অনেক ওঁথ হয়ে গেছে তারপর আমি গোলাম রাখলাম এগুলো চড়ানোর জন্য সব কিছু হয়ে গেছে সে অনেক বছর পরে আসিবাই যে আমার পয়সা এটা দাও তা আমি বললাম যে তুমি যতই যে ওঁত দেখতেছো ছাগল দেখতেছো গোলাম দেখতেছো সবগুলা তোমার সে বলে তুমি কি ঠাট্টা করতেছো আমি পেবো সামান্য টাকা তখন সে বলছে না আমি যখন তুমি কিন্তু আমি তার সম্পদকে বাড়াই তাকে লাভবান বানাই দিচ্ছি আল্লাহ যদি এটা আপনার জন্য করে থাকি তাইলে পাথরটা সরাই দেন সাথে সাথে সরে গেছে পাথর তাইলে আপনি আরেকজনকে আরো লাভবান বলবেন আপনার অধীনে ভালো বুদ্ধি দিবেন যে এইভাবে ব্যবসায়ী একটু পলিসি শিখে দিবেন এক সময় ব্যবসা করবে ঠিক না আপনি আহমদি